বারোয়া ইবনু আজিব হদলা আনহু হতে বর্ণিত যিনি অবশ্যই মিথ্যাবাদী ছিলেন না তিনি বলেন আমরা নবী সাল্লাহ আলাাম এর পশ্চাতে সালাত আদায় করতাম তিনি সামিয়া হুলিমান হামিদা বলার পর যতক্ষণ না কপাল মাটিতে স্থাপন করতেন ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ সেজদার জন্য পিঠ ঝুঁকাত না